আমি বেশি খেয়ে ফেছি আপনি আমাকে বলতে আপনার সামনা সালাইসালাম বোঝায় বুঝা ফেলছে যে আল্লাহ তোর এরাদার সামনা আমার হাত ওই জানো আসিয়াস লোকমারিয়া ফলকেতে তারা এরাদার মাধ্যম আছে না কিন্তু আল্লাহ আমাদেরকেও হার মানাইতে পারতেন কিন্তু আল্লাহ এরাদার সামনে আল্লাহ আমাদেরকে হারান সমস্ত লোক লোককে হারায় হারিতে তাদেরকেও হারায় হারিতে জিবরির আগে যেতে দেয় হারায়ারিতে আল্লাহ সবাইকে আমাদেরকে হারায় সমস্ত হুকুমের মাধ্যমে সামনে হারায় দিতেন আর আল্লাহ আমাদেরকে হাতে বানাইতেন বিদায় তার এরাদার সামনে আমাদেরকে হারান নাই বরং তার এরাদার সামনে আমাদের এরাদাকেও যোগ করে দিচ্ছেন আমাদের আলাদাকেও যক্ষ রাখছেন তোমরা বুঝো আমি তোমাদের কাছ থেকে চাই। তোমরা বুঝো আমার দাবি কি তোমরা বুঝো তোমাদের করণীয় কি তোমরা বুঝো তোমাদের কাজ কি তোমরা বুঝো তোমাদেরকে কেন আমি আনছি তোমরা পুজো তোমাদেরকে কেনই বা আমি নিব তোমরা বোঝো সমগ্র সৃষ্টি সমস্ত সৃষ্টি আর তার কর্ম তোমাদের পায়ের নিচে কেন তোমরা পুজো আমরা যদি এলাদা আমাদের কার্যকরিতা না থাকতো তাহলে এই বুঝ আমাদের পুজো না এই জন্য মেরে দোস্ত মেরে দোস্ত মেরে দোস্ত মেরে দোস্ত মেরে ভাইও মেরে আজিজ আল্লাহ আমাদের এলাদাকে চালাইয়া দিতেন আমাদেরকে মূল্যায়ন করতেছেন কেন যা দিতেছে তো কয়েকজন মিলা বসেছে বড় ভালো মানুষ মানুষই হয় না রসুল কি বলতেছে অজাহাবাদ তোমাদের ইচ্ছা কাম করে আসেছে তোমাদের ভালো বলার ইচ্ছা কি করতে কাজ করে ফেলতে কাজ আল্লাহ রসুল কি কাজ করে ফেললো ব্যক্তির জন্য জানা তো আজই ফেলে ওই জানা কি আছে সবাই বলতে আল্লাহ আর কর্ম তো ভালো ছিল না আল্লাহ রসুল বলতে অজাবাদ তোমাদের ইচ্ছা ওইখানেও কাজ করে ফেলতে এই ব্যক্তির জন্য যাহার নাম নির্ধারিত আমাদের এলাদা করে এটা দেখাই সম্মিলিত এলাদায় এক ব্যক্তির পক্ষে চলে গেছে তো তার পক্ষে ফয়সালা হয়ে গেছে একজনের বিরুদ্ধে চলে গেছে তো তার বিরুদ্ধে কি হয়ে গেছে ফয়তালা হয়ে গেছে বলেছে নাম সুহাদা উল্লাহে তোমরা আল্লাহর জমিনে আল্লাহর সাক্ষী তোমরা আল্লাহর জমিনে আল্লাহর কি আল্লাহর কি সাক্ষী সাক্ষী সাক্ষী চাক্ষী তোমাদের কি তোমাদের তোমার এখন তো আসার ব্যাপারও এলাদা না এলাদা কার্যকরী ছিল না যাওয়ার ব্যাপারও এরাদা কার্যকরী সামান্য কিছুদিনে এড়াগার কার্যকরিতা আছে স্বাধীনতা আল্লাহ দিয়ে আমাদেরকে পাঠাইতে তিন জিনিস দ্বারা আল্লাহ আমাদেরকে সংগঠিত করছেন তিন জিনিসের সংগঠিত আমরা প্রথম জিনিস হইল আমাদের জেসেন এটা একটা জিনিস দ্বিতীয় হলো আমাদের ভিতরে আরেকটা জিনিস হল রূপ সেটা হলো হলো একটা হইল আরেকটা হইল কারণ জেছেম আছে রুও আছে কিন্তু আরেকটা জিনিস যদি না থাকে তাহলে রাস পুত্র হলো তার কোনো দাম নাই যেই হোক না কেন তার কোনো দাম নাই সে মূল্যহীন সেই ঘরে আছে ওই ঘরালারও ভাবতে থাকে এই আশাটা না ভেলেই ভালো ছিল যে আসে সেও ভাবে আমার আশাটা না হইলেই ভালো ছিল তৃতীয় হইল আকাল মানে সে বলে না আমরা দুই জিনিসের তৈরি রু আর শরীর না না আমরা তিন জিনিসের তৈরি রু আছে শরীর আছে শরীরও সুন্দর এত সুন্দর গঠন যে চাপকে হারায়া দেয় এত সুন্দর যে কি যদি আকল না থাকে তাহলে এই সৌন্দর্য কি মাটিতে বিলীন ঠিক না এই সুস্থ তো মাটিতে বিলীন তিন জিনিসের সংগঠিত আমরা একটা হইল শরীর একটা হলো রূপ একটা হইল কি আকল আর আকল আল্লাহ এই জন্যই দিতেন বুঝার জন্য দিতেন এই আছে আকলকে যখন আল্লাহ পয়দা করতেন তোর চেয়ে আমি সুন্দর আর কিছু পয়দা করি নাই মা খুয়া তোর চেয়ে উত্তম আর কিছু বানাই মা খা আসমানা মিনকা তোর চেয়ে আর কিছু আমি বানাই তোর দ্বারাই আমি হিসাব কিতাবের হিসাব কিতাব তোর মাধ্যমে তোর দ্বারাই আমি মানুষকে পুরস্কৃত করব। তুই হইলি ওই মাপ কাঠি যে তোর দ্বারাই সব আমি সম্পূর্ণ করবো এই জন্য যাকে আকাশ দেন নাই ভুলিয়ে দিতেন মজনুন হত্যা যাকে আকল দেন তাকে আল্লাহ আবাক হিসাব কিতাবের কলম তার থেকে উঠায় আকল এই জন্যই আল্লাহ দিছেন যে আমাদেরকে বুঝাইতে চান আমরা যেন আমাদেরকে বুঝাইতে আমার মোতালবা কি আমার দাবি কি তোমাদের কাছে আমি তোমাদের কাছে কি চাই তোমাদের কাছে কি চাই আমি বলি আমাদের জীবনের সমস্ত ঢুকে আসছে কয়েক জিনিসের ভিতরে তিন শব্দের ভিতরে ঢুকে আসছে জন্য দোয়ার ভিতরে কিভাবে সবরা চালান ফিরেই দোয়া করবো রপনা আনিয়া আঁচানা এই গোয়া করে না করে না আল্লাহ রক্ষ আল্লাহ হাসানা বালা দুনিয়া যাও হসানাওয়ালা আখেরাত যাও জাহান্ন থেকে না যাচ্ছে দু হাসানাওয়ালা শুনিয়া রত্ন দুনিয়া থাকেনা অকিলা আখেরাতি হাসে না আল্লাহ দুনিয়া দাও হাসানাওয়ালা আখেরাত দাও হাসানাওয়ালা জাহান্ন থেকে নাজার দিয়া দাও সমস্ত আমাদের দাবি এই তিন শব্দের ভিতরে আল্লাহ নবী ঢুকা দিতেন আল্লাহ ঢুকা দিতেন গোলামায় কেরাম ঢুকা দিতেন আসমানি কিতাব ঢুকায় দিতেন যে দুনিয়া চাও তো আল্লাহর কাছে হাসানাওয়ালা চাও কিরকম হাসানাওয়ালা দুনিয়া হাসানাওয়ালা দুনিয়া হাসানো দুনিয়া আখেরা দেও তো দিও যাহান নাম থেকে মুক্তি এই তিন জিনিস আমাদেরকে সাজাই জন্য তিন জিনিস দিয়া শরীর আর কি দিয়া আর আমাদের দাবিওয়ালার কাছে তিনটাইয়ার বেশি যত দাবি আছে সব দাবির ভিতরেই তিনটার ভিতরে সব দাবি ঢুকা তখন কিতাব দেখতে ইমানের শাখা প্রশাখা কটা সাতত্তরটা আট লাখের শাখা প্রশাখা কয়টা জানেন তিনশো ষাটটা ইমানের শাখা প্রশাখা বেশি না আখ বেশি ইমানের শাখা প্রশাখা মাত্র আর আট শাখা কেননা ইমানও পুরা হয় আখ লাখ ছাড়া আর বুঝতে পারতাম তিনশো ষাটটাকে তিনটার ভিতরে ঢুকে আসেছে কয়ার ভিতরে কথা এই তিনটার ভিতরে তিনশো ষাট টারে ঢুকেছে তিনশো ষাট্টারে কটার ভিতরে ঢুকে আসছেন তিনটার ভিতরে ঢুকেছেন আমরা আমাদের সমস্ত চাহিদা মোতালাবা দাবি যদি দেওয়া হাসানাওয়ালা দিও নাইলে দিও না আর আমাদেরকে জাহান্নান থেকে মুক্তি দিয়া দাও আল্লাহ বলে তোমাদেরকে তিনটা দেওয়া বানাই তোমাদের দাদিও তিনটা তোমাদের দাবি তিনটাই তোমাদের দাবি হোক তিনটাই হাসানা বলতে এখন হাসানা খুলন জীব না যে হাসানা কিরকম বলে হাসানা বলে আমরা দিদি যদি দাও বউ যদি আমার নতিমে থাকে তো হাসানাওয়ালা বউ দিও এরকম বউ দিও না যদি হাসানার উল্টা হয় হাসানা উল্টা পর্যন্ত বোঝেন না আপনার বউ তো দিচ্ছেন কাজটা যদি আমার নতিমে রাখেন তিনি এরকম দিয়েন যে হাসানাওয়ালা হয় বাইরে দিয়েন না আপনার আমারা দিন মেনে দিন না সেই বাচ্চা চোখে পানি আনবে ওই বাচ্চা আমাকে দিয়েন না এরকম বাচ্চা দিয়েন এই একরাম যখন বাচ্চা প্যাটে আসত মারা কানতে থাকতেন পাপ কানতে থাকতো জিজ্ঞাসা যদি করা হতো তোর কান্নার কারণ কি বলে দোয়া করতে দেয় না এটা যদি দুনিয়াতে আসা আলু জন্য মরে তাইলে যেন আমরা দুনিয়াতে আনে আর যদি আল্লাহর জন্য না মরে তাইলে যেন আমার প্যাটে থাকতেই বলে দুনিয়ার জন্য না মরে তোমার জন্য তোমার জন্য মরে যাতে কেমন দিন তারা বলতে পারি চাকা নিয়ে ওই সাহাবি ওই মহিলা সাহাবি নামকি তুই সামনে বলে আচ্ছা বলে তুই পিছিয়ে বলে আচ্ছা হইলো তো চারদিক হয়ে গেল এখন কি করবো লড়তে লড়তে লড়তে লড়তে বলে তারপরে মা বলো কি আমরাই তো তোমার সম্বল আস্তেও নেই না তোমার ডাইনে কেউ না মামে কেউ না আগে কেউ না পিছিয়ে কেউ চাইলে তো আমরা চার দিকে তোমার চাইল জন্যই জানটা দিয়ে বলে না না তুমি আর কিছু চাওয়ার নাই এটার নামে হলো হাসানা এটি আল্লাহ যেত সন্তান দিত ওয়ালা এরকম হাসানা যেন হয় তোমার রাস্তা জন্য। মরে আর তোমার নামের উপরে যায় আর আমার কাছে যেন কেউই না থাকে আর তুমি ছাড়া আর কেউ যেন না থাকে তখন আমি উপরে তাকাবো আর বলবো তুমি আছো ডাইনে তাকাবো বলবো তুমিই আছো বামে তাকাবো বলবো তুমিই আছো সামনে তাকাবো বলবো তুমি আছো নিচে তাকাবো বলবো তুমি আছো নিচে তাকাবো তো বলবো তুমি আছো এটি হলো কোরআনের এই অর্থ আইন যেদিকে তাকাবা ওই দিকে আল্লাহকে তাকাবো তো আল্লাহকে পামো সামনে তাকাবো তো আল্লাহকে পামো আর বাবা তাকাবো তো আল্লাহকে পামো নিচে তাকামো তো বলে এটি আমার কাছে থাকবে আমি এটি নিয়েই থাকব আর আমিও যখন যাব তখন তার সামনে দাঁড়ায়া বলবো সব তোমার জন্য বিলীন করে দিয়া এই চার সন্তান নিয়া তোমার কাছে আসবে মেরে ভাইও মেরে দুস মেরে আসি তো এদি হাসানা নামি হাসানা এই তিন দাবি আমাদের আল্লাহর কাছে তিন ঠিক দাবি সবার দাবি নারীও দাবি করে পুরুষও দাবি করে সবাই দাবি এই তিনটাই স্বামী যদি দাও তো বউ যদি দাও তো যদি খাও হাসান হয় এরকম দিও না আমাদেরকে হাসানা আল্লাহ বলে তিন জিনিস দিয়া তোমাদেরকে বাড়াই দাবি তোমাদেরও তিনটা আমারও তিনটা বেশি তোমাদেরও না এটাও দেওয়া হলো না শরীর দিলাম রুহ দিলাম আকল দিলাম না এটাও দেওয়া হইল না আর রু শরীর আকল যখন পরিপূর্ণ দিলাম তো এটি বলা হয় যে আল্লাহ পরিপূর্ণ দিতে ঠিক না বলেন যে পরিপূর্ণ দিতে বলেন না তোমাদের দাবিও তিনটেই বেশি কিছু না দুনিয়া হাতা নেওয়ারা আখের আসা নেওয়ারা চাহান্নামের ঠিকা মুক্তি এই তিনটেই হলো তোমাদের সমস্ত দোয়ার সার মর্ম দোয়ার শালমার মো কি খোদার সমস্ত দোয়াকে জমা করেন আমার এই শব্দ ছোট বড় আলের জিজ্ঞাসা করবেন কেউ এটাকে অ্যাবাউট করা বাহিরে দিতে পারবে না আপনি করেন করেন যে সে এই তিনটার বাহিরে নিতে পারবে না সমস্ত দোয়া এই তিনটার ভিতরে আল্লাহ রসুল ঢুকে আনবে আপনি যদি দেহাদ চান তাইলেও হাতানার মধ্যে আসবে হাতানা দেহার চান নাই এটা হাতানা গায়ে হাতানা চাইবেন হাসানার মধ্যে ডুকানো শব্দ সব্যই এরকম যে সে সব খায়ের দুনিয়া সমস্ত দুনিয়ার খায়ের সে তার প্যাকেট ভিতরে নিয়ে আনে আখেরাতের যত খায়ের আছে সব আখেরাতের হাসানা তার প্যাকেট ভিতরে নিয়ে আনে আর দুটো থেকে বেঁচা যাওয়া হইল আসের যত ন্যামত আছে আর যত সফলতা আছে আর যত কামিয়াবি আছে আর যত সব মিলা যাবে সব কি করা মিলা যাবে আল্লাহ বলে তোমাদের দাবিও তিনটা আমার দাবিও তিনটা বেশি না আমিও তোমাদের কাছে তিনটেই দাবি রাখি আমার দাবিও তিনটে আমার দাদিও তিনটেই আমার দাবিও তিনটাই, আমার দাবি বেশি না আমিও তোমাদের সামনে তিনটেই দাবি রাখি। তোমাদের দাবিও তোমাদের আমি তিন জিনিস দিয়ে আমি তোমাদেরকে সাজাইছি যেতেন দিয়া রুহ দিয়া আকল দিয়া তোমাদের দাবিও তিনটা আমার দাবিও তিনটা এই তিন দাবির উপরে যদি তোমরা উঠতে পারো তারপরে থাকবা তোমরা আর থাক আমি তোমরা চাইবা আমি তোমরা চাইবা আমি দিব। শুধু চাওয়ার মাধ্যমে দিব। বলে না না এই জন্যই তো হাদিতে আছে এক আয়াতিরা যাই না যখন জান্নাতিরা করত তাহলে তারা মরে যায় সব মরাজ বলে সবচেয়ে বড় খুশির আয়াত হল মুসলমানদের জন্য কোরআনের ওই আয়াত একচে বড় খুশির আয়াত নাই বলা না আমাদের কাছে আরো বেশি আছে আরো বেশি তুমি কি করে দিব আর কত চাবো তখন আল্লাহ পালা মাত্র শুরু হয়ে এখন আমরা দ্বিতীয় থাকবো দ্বিতীয় থাকবো দ্বিতীয় থাকবো আল্লাহ শেষ কোথায় হবে বলে না আমারটা শেষ নাই আমারটা নামই তো মাজি তো আমারটা নামি কি মানি কি বাড়বেই বাড়বে বাড়বেই বাড়বে বাড়বেই বাড়বে বাড়বেই বাড়বে বাড়বেই কমবে না এত বুড়া বউ এত বাচ্চা এত বুড়ো সংসার এত পুরো জন একের জন্য চার চেষ্টা বউ কারো একা বেশি কারো বাচ্চার খবর নিজেই জানে না কয়জন বলতে হয় নিরানব্বই জনসা বললাম ওই দিন তার বাচ্চা তার সামনে আসছে চিনে না পরিচয় দিতেই যেতে আমি তোমার স্ত্রীর পক্ষ থেকে অমুক নাম্বার ছড়তাম হ্যাঁ তাদের প্রয়োজন বেশি সব কিছু সত্য সব কিছু সত্য কোন জিনিস তাদের মাঝে আর তাদের দাবির মাঝে আর আল্লাহর দাবির মাঝে না অন্তরাল না বাধা না কোন জিনিসের সাথে আপস এমনি পাগল নাই সব কিছু ছেড়া দিয়া সব কিছু ছেড়া দিয়া দুনিয়ার কোনায় কোনায় খোঁজা যাওয়া কোনায় কোন কোনায় এক তারিখে যাওয়ার দিনে আর এক কোন আট ওইখান থেকে নিউ মাত্র পাঁচ ঘন্টা ট্রেনে মাত্র পাঁচ ঘন্টায় পৌঁছা যায় ওইখানে পাঁচ ঘন্টায় কোনায় একজন প্রত্যেক বাড়িতে মাদ্রাসা আমি জানতামই না যাওয়ার পরে শুনি যে সবাই বলে ওইটা দিয়ারুল ওলা মা ওইটাকে বলার ওলা মাদের দেশ আফ্রিকার মরিতানি এরিতানি ইসলাম কেমনি পড়ছে ওইখানে গ্রাম পড়ছে ঢুকছে টিউনেসিয়ার থেকে জাজায়ের ঢুকছে জাজায়ের টিকা মরক্কো ঢুকছে মরক্কোর টিকা টিউনেসিয়া ঢুকছে টিউনেসিয়ার থেকে জাগায় ঢুকছে দুইটা মরিতানি যায়া। ওই সমুদ্রের হাদা। যদি কোন মানুষের সন্ধান আমাদের জানা থাকত যে ওই সমুদ্রের ওই পরে কোন মানুষের সন্ধান আছে সেই সমুদ্র আমাদের জন্য বা না জানতেন বুঝছেন ওনাদের বির্দ আর বুদ্ধি আর জানার তারা মেরে ভাইও মেরে মেরে আদিগো মেরে ভাইও মেরে দোস্তেরে আদিগো ওনারা জানতেন আল্লাহ তিন জিনিস দিয়ে আমাদেরকে সাজাইতেন আর তিন জিনিস দিয়ে এই সাজাইতেন আমরা যেন বুঝি আমরা যেন বুজি। আমরা জন্য বুঝি যে আল্লাহ আমাদের কাছ থেকে কি চায় আল্লাহকে জন্য বুঝাইতে পারি যে আমাদের দাবি তোমার কাছে কি আল্লাহ দাবি যেন আমরা বুঝতে পারি दाबी जो अल्लाह के बुझाइल की चाहिए बुझे आल्ला चाहि चाहिए बुझाइन के अल्लाह हम इल्लाह की चाहिए जन हमला बोते आल्ला बुझे पर आल्लाह तुम्हें हम इाओ इटार जन बुझ पर हो गेदस्त पागल हो ग जिन তিন দাবি আল্লাহ এটার উপরে ওনারা উঠছেন আর তিন রোগের থেকে ওনারা বাচ্ছেন আর এরকম বাঁচা পাচ্ছেন এরকম বাচ্চা এরকম বাচ্চা বলে যত বিবি হোক না কেন কেউ স্বামী হিসাবে তার উপরে আঙ্গুল উঠানোর ক্ষমতা রাখে না তাকে যে আমার স্বামী ভালো না কোন তাহাবার ইচ্ছা আছে পাইবেন কোন আলেম বাড়ি করতে পারবে কোন মুক্তি মহাদ্দেব মুফাজ্সেব কোন কিতিহাসিকবিদ টুক দাঁড়াতে পারবে যে এত স্ত্রী হিসাবে তুমি আমাদের উত্তম বাপ না কোন ক্ষেত্রে তাদের উপরে কেউ আঙ্গুল উঠাইতে পারেন নাই কেননা তারা রোগ মুক্ত ছিল যে শরীর থেকে রোগ মুক্ত হয় যতই মেশিনে ঢুকান না কেন মেশিন রিপোর্ট দিবেইব মেশিন দিবে না ঠিক না আপনি লেখা দিবেন এক রোকা আছে আপনার মাল কামারের উদ্দেশ্য আপনি লেখা দিবেন এই আছে তোমার ভাবতেই বো আজকেই হ্যাঁ মেশিন দিবে না ইনসানিয়তের সামনে দাঁড় করা আল্লাহ যে আঙ্গুল উঠে দেখাও কোন দিক যে তোমরা যখন সমগ্র চমৎ বলতে আঙ্গুল উঠানোর কোন জায়গা নাই তো আল্লাহ কোন জায়গা নাই আমি যখন রাজি কেয়ার উপরে আঙ্গুল আমি এদের উপরে রাজি আমাকে রাজি করে ফেলছে আমার তাবিয়ারা তুলন করে দিতে। আমার দাবি এরা পূরণ করা দিতে আজকে দুনিয়া তো হাসানা চাই কিন্তু আল্লাহ দাবি পুরা করতে চাই না আল্লাহ দাবি পুরা করার ছাড়া দুনিয়া হাসানা হবে না দোয়া দোয়ার জায়গায় ঠেকা যাবে দোয়া ইমামের জায়গায় থাকবে মুসল্লির দোয়া মুসল্লির জায়গায় থাকবে পীরের দোয়া পীরের জায়গায় থাকবে মুরিদের দোয়া মুরিদের জায়গায় থাকবে মুসলমানের দোয়া মুসলমানের জায়গায় থাকবে প্রত্যেক ব্যক্তির দোয়া তার জায়গায় থাকবে না দুনিয়া হাসানা না হাসানা আল্লা জানে কি হবে এছাড়া আর এটার জন্যই উম্মত কে তৈরি এটার কার জন্যই আল্লাহ উম্মত কে নির্বাচিত করতে এটার জন্যই আল্লাহ উম্মত কে পদা করতে তিন দাবি পূরণ করে আসহবা তার কিচ্ছু না প্রথম নম্বর দাবি আল্লাহর প্রথম নম্বর দাবি হইল আল্লাহর প্রথম নম্বর দাবি হইল আল্লাহর যে ইমান সেরেক মুক্ত ইমান হাতের করেক মুক্তেক মুক্ত ইমান ইমান সেরেক মুক্ত ইমান করেক মুক্ত ইমান হাতের কর আমাদের দিনও বুঝে আসে নাই দিনের ভ্যান্ন তো বুঝে আসে দিন বুঝে আসতো দিনের মেহান তো বুঝছি না বুঝি নাই না আমার এখানে সকালে মাইকিং করে উঠে যায় না পুলিশে উঠায় না সরকারি লোক উঠায়। উঠায় না কেউ আমার ব্যাটের মধ্যে পাতার মধ্যে মেরে উঠায় না আমি দুনিয়া বুঝছি তো দুনিয়া কি বুঝছি মেহান্নত বুঝছি দুনিয়া বুঝছি দুনিয়া কত লাইনে আসবো এটাও বুঝছি নাই বুঝছি দুনিয়া কত লাইনে আসবো এটাও বুঝছি কেন আমার দুনিয়া বুঝে আসছে তো দুনিয়ার মেহান্নত আমার বুঝে আসছে দুনিয়া বুঝি যদি দুনিয়া না বুঝতাম মেহন কি বুঝবো ঠিক না কম আকল বালা বহু আছে ঠিক না পাগল বহু আছে ও দুই বুঝে নাই ঠিক না কি বুঝেবেন পাগল হ্যাঁ আমরাও বাজাই ভাই দিনও বুঝি নাই দিনের মেহেন তো বুঝি না দিন যদি বুঝতাম তো মেহান্ন বুঝাইতে হইত না স্বাভাবিকরা দিন বুঝছেন এই জন্য মেহেন বুঝাইতে হয় নিজেই বলতে আমার মেহান্ন কি আমার মেহান্ন কি এইটা ওয়াইনা দেখেন আপনারা বলেন না যে আবু মকল রানো আমার কাম কি এটা ভুল কথা এরকম এটা ভুল কোথাও আদিতে নাই যে উনি জিগেই আমার কাম কি এটা আমরা বানাইছি এটা হাদিসের শব্দ না কেন ওনাদেরকে বুঝাইতেই হইত না যদি আপনি বলবেন যে উনি দাঁড়ায় জিজ্ঞেস সেই আরাল্লাহ আমার কাম কি এটা ভুল এটা কোনো আদিসের শব্দতে নাই বাতাইলে হায়াত সাহাবা উঠে নিয়ে আসেন ওইখানে এই শব্দ একটাও নাই যে আমার কাম কি উনি মুসলমান হয়েছে উনি জানেন যে দিন বুঝছেন তো উনি আগের দিনের কাজও বলছেন যে দিনের পরে আমার কাজ কি এই জন্য মেহান্ন করে বিকালে সাতজন নিয়েছেন বুঝেই তো হয় নাই আবু আবু চাহেজ জানত যে লাহ মোহাম্মদুরসুল্লাহ বললে আমার কি করতেইব জানতো এই জন্যই তো মানে নাই ও জানত যে আমাকে বললে কি করতে হবে এটা ও জানে ও সব বুঝত ও বোঝে নাই বলে নাই যে আমি জানি এটা হক কিন্তু মানতে পারতেছি না কেন এই জন্যই পারতেছি না যে ওর মোকাবেলায় আমার কম আরেকজনকে আনতে পারবেন আমরা মোকাবেলায় বিলকুল পাশাপাশি চলতেছিলাম এই পর্যন্ত মনু হাসেনের লোকে আমরা মোকাবেলায় পাশাপাশি চলতেছিলাম কিন্তু বনু হাসেন নবী নিয়ে আসছে আমি নবী কোর থেকে আনবো নবী তো আল্লাহ পাঠায় চাইলে তো একজন খারাপ করে দিতে পারবো না বিদায় আমি ওরে মানতে পারতেছি না এই জন্য পারতে না যে ওর মোকাবেলায় খারাপ করতে পারতে না বেড়ে ভাইও বেড়ে দোস্ত বেড়ে আজিদও আজকে দিন বুঝি নেয় বিদায় মেহমান মেহমত বুঝানো হয়েছে বুঝানো দরকার হইতেছে দিন যদি বুঝতাম আবার মেহান্ন বুঝেই তো হবে মেহান্ন দিন যদি বোঝত তাহলে তার কাছে এই প্রশ্ন হতো না যদি সে দিন বসত সে বলতো যে না দিন মেহেন চায় দুনিয়া মেহান্নকে চায় দিন মেহেন কে চায় দিন মেহান্ন ব্যতীত দিন নাই দিন ব্যতীত মেহান্ন নাই দিন ব্যতীতাই মেহান্ন নাই মেহান্ন ব্যতীত একটা তো আরেকটার সাথে ঔর্ধ বৌর্ধ জড়িত আর দিন বুঝাইতে হইতেছে দিনের মেহান্ন বুঝাইতে হইতেছে হায় আপসো জামুত জামু কোথায় সহাবাহিকরা বুঝছিলেন আল্লাহ দাবিকে পুরা করার জন্য এই জন্য ওনারা মেরে উঠা ফেরা লাগছিলেন তো আল্লাহ ওনাদের দাবি এরকম পুরা করতেন এরকম পুরা করতেন যে মরা তিন জিনিস ওনাদের হাতে উঠা দিয়া ওনাদেরকে আশ্বস্ত করা তারপরে আল্লাহ এক জনকে জঙ্গে উঠাইতেন আর প্রত্যেক ব্যক্তি মৃত্যুর সময় এই কথা বলতে বলতে উঠতেছে বলতে বলতে উঠতেছে যে পাইতি পাইতি, পাইতি করু করু করু করতিয়াব কামিয়াব কামিয়াব হয়েছে সেটা ফেলাল হোক যে সেটা যে সাহি হোক যখনই মাসে তখনই বইয়া হয়ে মরছে আমি কিন্তু কামিয়াব হয়ে মরতেছি সবাই মৃত্যুর ইতিহাস নিয়ে আসেন সবাই কি বলতেছে কামিয়াব হয়ে মরতেছি আবু বকর কি বলে মরতেছে কামিয়াব হয়ে মরতেছে ঠিক না সমস্ত কি বোঝা মরতেছে কামিয়াব হয়ে মরতেছি কি মরতেছি সবার এক শব্দ কামিয়াব হয়ে মরতেছি আরে কিসের কামিয়াবি বলে আল্লাহ তাবি পুরা হয়েছে আমাদের দাবি আল্লাহ পুরা ফেরা হয়েছে না হাতানা আজাদ থেকে মুক্তির পরে আসছে এই দেখো আল্লাহ রাজি হয়ে গেছে আমাদের দাবি আল্লাহ তিনটা আর বেশি কিছু না আল্লাহর দাবিও তিনটাই একটা হল সেবিহীন ইমান শেরেকবিহীন ইমান ইমান ইমান হিনী মের মেহান তোমার ইমানে যদি সেরেক হয় তাহলে ইমান আমাদের কাছে কোন দাম নাই আর যদি সেরেক ছাড়া তোমার ইমান হয় তো যদি দার্র হয় দার্রা দার্রা দার্রা দার্রা যেটার হিসাব তোমাদের কাছে নাই কিন্তু আমাদের কাছে এত বড় হিসাব হবে এত বড় হিসাব আর এত বড় অনুদান হবে তোমাকে আমি জান্নাত দেবো না দশ গুণ জান্নাত নিয়ে তোমাকে আমি স্বাগত জানাবো দিব কইলে তো আমাদের বাসার পরে বুঝায় ঠিক না রাখেন পরে হ্যাঁ দিব দিব বললে আমাদের বাসার ব্যাকারণে কি বুঝায় পরে দিব আল্লাহ মাল না করে না করে না দশগুণ জাননাথ নিয়েও আমি তোমাকে স্বাগত জানাবো জান্নাত আগে রেডি থাকবে তুমি পরে আসবা তুমি আসবা তারপরে জান্নাত রেডি হবে না জান্নাত আগে রেডি তুমি পরে তুমি পরে আসবা জান্নাত আগে রেডি করে রাখবো দশগুণ তুমর দান বলে হ্যাঁ তোমরও দান तुम्हारमान जो निखुत तुम्हार है तुम गुना समग्रत आकाश सत जमीन एर भा आकाश सह सत आकाश सात जमीन एर भरे चा सब सह जदि एक बारे नहीं पाल्लार मध्य ढेला दे তারপরও পাল্লা জায়গা থেকে যাবে তারপর না তুমি যদি পাল্লা কো ঘুরে দাও কিন্তু তোমার ইমান যদি নিখোঁজ থাকে তাইলে আমরা তোমাকে মাফ করব পাল্লার দিকে তাকেই দেখ না যে ওইখানে কি মাফ করব মাফ করবো তোমাদেরকে আমরা মাফ করে দিব বরং আমি তো এক জায়গায় পড়ছি বেড়ে দোস্ত যার ইমান নিখোঁজ থাকে তার গুণার গুণা থাকে না সে গুণা করতে থাকে চাদর সন্ধিয়া উঠতে থাকে লেখতেছে আর পিঠে মরতেছে লেখতেছে আর পিঠে মরতেছে ও লেখা শেষ করতে পারতেছে না ও ওঠা বলেছে বলে এরকমই হবে তোমার গুণা হইতে থাকবে মাপ হইতে থাকবে গুণা হইতে থাকবে মাপ হইতে থাকবে তোমার গুণা যেখানে শেষ ওইখান থেকে মাপের চাদরের সীমানা শেষ হবে না বরং আরো আগে চাদরের আদালয়া নিয়ে যাওয়া হবে প্রথম মেহান্ন বলে ইমানের মেহান্ন ইমান নিখোঁজ করার মেহান্ন এটা হল প্রথম আল্লাহর নিখোঁজ ইমান এটা হল আল্লাহর প্রথম দাবি নিখোঁজ ইমান কেন্দ্রে হবে যখন তুমি নিখোঁজ ইমানের জন্য দিন এখন প্রশ্ন করি দিন তো ঠিক আছে দিনের মেহান্নতা কি বলে দোস্ত এই জন্য পাঠ পাট দিনও বুঝাইতে হইতেছে দিনের মেহান্নতো বুঝাইতে হইতেছে এক জমানা ছিল মুসলমানকে দিনও বুঝাইতে হইত না মুসলমানকে দিনের মেহান্ন বুঝাইতে হইত না যেই ইসলামের ঢুকত সেই ইসলামকে বুঝা ঢুকত যে ইসলামের ভিতরে ঢুকলে আমার কি করতে হবে সে যখন তো তার বুঝে চলে আসত সে নিজে নিজেই মেহান্ন করতে শুরু করত তখন নিজেকে আর বসায়া রাখত না আর বসতেও চাইত না আর নিজেকে বসাইত না আর বসাটাই তাদের জন্য বিপদ ছিল চলাটা তাদের জন্য বিপদ ছিল না বসাতেই তাদের জন্য কি ছিল বিপদ ছিল যেরকম আমাদের জন্য চলাটা বিপদ চলাটা দুষ্কর চলাটা কঠিন চলাটাকে মতিবোধ মনে করি তারা বসাটাকে মতিবোধ মনে করত তারা জানত বসলি ক্ষতি চললে ক্ষতি নাই চলে তো চলতেই থাকবো এই জন্যই তারা চলতে পারতেন দুনিয়া কোনায় কোনায় পচায় প্রথম মেহান্ন বলে ইমানের পিউর ইমানের মহান্য प्योर इमान दावत प्योर इमान मेहनत प्योर इमान दावत प्योर इमान मेहनत रोग थ क्लियर होते क्लीन होते थक रोग मुक्त होते थकिन आसने इमान भितरे भरा जारे बाहर हो जा তখন আল্লাহর এক দাবি পুরা হয়ে যাবে যে ইমান পুরা হয়ে গেছে ইমান পুরা হয়ে গেছে এই জন্যই সাহাবায় প্রথমে আমরা ইমানের মেহান্ন করছি মেহান্ন করছি তা আলম নাল ইমান তা আলম নাল ইমান ইতনে ওমরের আছে হাসান হাসান আরে শোনো শোনো আমরা প্রথমে ইমান শিখছি আর ইমানের মাধ্যমে তারপরে আমরা কোরআন শিখছি আর কোরআনের সমস্ত পালনীয় বস্তুকে আমরা পালন করতে পারছি বর্জনীয় বস্তুকে আমরা বর্জন করতে পারছি শতাব্দী উন্নত এক উন্নত প্রতি সত্তর আসবে যাতে আল্লাহ মোনার প্রধান অবলার ইমান তারা কোরআনকে শিখবে مرتش جبنا یفلحون حدودہ قروبلک شدا করবে یুদাইজুনা حدودہ قران الشموس کو احکام کے پای نیچے دکایا دے ذلك حتہ اتھی تاদের কর্ম হবে উলাই কشرার হাদি আল উম্ম তরাই উম্মতে সবচেয়ে নিকৃষ্ট অন্তের লোক میرے بھائیو میرے এটি চলতেছে আমাদের কাজ এটি দাবি তোমার ইমান হয় নাই বেশি হয় নাই বেশি হয় নাই শুধু যারা এতটুকু অর্জিত হইতে যারা এতটুকু অর্জিত হইতে নিটেন্ড ক্লিনের পরে শুধু যারা এতটুকুই পিউরিটি তোমার কাছে আছে আর তোমার কাছে একচেয়ে বেশি ইমার অর্জিত হয় নাই তুমি দুনিয়ার থেকে চলে আসো তো কোন চিন্তার কারণ নাই কমছে ছোট সবচেয়ে ছোট কোট তোমার জন্য নির্ধারিত কিন্তু এটাও তোমার দুনিয়ার দশগুন বড় দ্বিতীয় আল্লাহ দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয় আল্লাহ দাবি দ্বিতীয় আল্লাহর দাবি দ্বিতীয় আল্লাহ দাবি দ্বিতীয় আল্লাহর দাবি দ্বিতীয় আল্লাহ দাবি मेरे दोस्त मेरे भाइयो मेरे आजिग मेरे भाइ मेरे दोस्त बेरे भाइय मेरे, मेरे आदि तीन जिनमें मिल लगे अपन के मिल सबसे मानुषे शरलि भांग हल ठीक ना हाँ हाँ और भरे सबसे <Battery> दामी हईल की सबसे दामी कीमान ना थकले नाम ইমান না থাকলে রোজা নাই ইমান না থাকলে হজ নাই ইমান না থাকলে না থাকলে আল্লাহ যদি কোনো নদীও না পাঠাইতেন কোনো রসুনও না পাঠাইতেন কোনো কিতাব আর কোরআন না করতেন তো আকল দ্বারা আল্লাহকে এক মানা সবার জন্য খরচ ছিল আমাদেরকে জিজ্ঞেস করে দেখেন আবু হানিফার রহমদুল্লার মুক্তি এজন্য তুই আসন উনি এই উক্তি কারো ভিতরে আসে ইমানের আকলের বদলা হলো ইমান আকলের বদলা আকলের বদলা বদলা ইমান তোমাকে যখন এত চামি জিনিস তাহলে তুমি ওই করবে যেটার ভিতরে কোন ফাজ খাইদালা জিনিস না নিখোঁজ জিনিসকে অর্জন করবে ইমান এই জন্য বলে ইমানের দাওয়াত যে যত বেশি দিবে ইমানের দাওয়াতের দ্বারাই এই জন্য আল্লাহ রসুল রাস্তা আমাদের জন্য চায়া নিয়ে আসতেন রাস্তা সব উন্নতের জন্য উন্নতের সব উন্নতের জন্য আল্লাহ রাস্তা নির্ধারণ করতেন নবীরা চায়া রাস্তা আনেন নাই আল্লাহ নবী আমাদের জন্য চায়া রাস্তা নিয়ে আসতেন আল্লাহ আমার উন্মত কেরকম রাস্তা দেন পিউর হবে তো বোঝা দিচ্ছে আপনি আপনার উন্মতদেরকে বোঝা দেন আপনাকে যে রাস্তা দিচ্ছি ওই রাস্তা দিয়েই ইমান পিউর হবে তো আপনি দাঁড়ান উন্মতের এলান করেন উল্হা দিহি সাবিলি আরো ইলা আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি ইমানের দিকে আমি ডাকি লা ইলাহা ইল্লাহর দিকে আমি ডাকি লাহা ইল্ল্লাহ আমার ডাক এটি তোমাদের রাস্তা দাঁড়া কি হবে অমা আনা মিনাল মুশরেকির আমি যেরকম মুশ্রেকদের অন্তর্ভুক্ত নয় আমার কাছে যেরকম পিউর তোমাদের কাছে ওইরকম আসতে থাকবে আমার কাছে পিউর তোমাদের কাছে পিউর চলে আসবে টাকা দিকে টাকা ইমানের টাক এটা হল আকলের মোকাবেলায় ইমানের দাওয়াত বদলা আকলের বদলা যার কাছে ইমানই দাওয়াত সে আকলের বদলা দিতেছেন আল্লাহকে দ্বিতীয় আল্লাহ আমাদেরকে শরীর দিতেন ঠিক না এই জন্য বলছে এটার বদলা তোমাদেরকে একটা দিতেছি সেটা হলো এটার বদলা তোমাদেরকে দিতেছি শূন্যতের দাওয়াত আমার নবীর তরিকার দাওয়াত মোহাম্মদুর রসুল্লাহ দাওয়াত মোহাম্মদুল রসুল্লাহ দাওয়াত এই দাওয়াত যত তোমরা দিতে থাকবো মোহাম্মদুর রসুল্লাহ শূন্য তোমাদের ভিতরে আসতে থাকবে আর বাইরের তরিকা তোমাদের ভিতর থেকে বাইরে থাকবে একদিন আসবে আসবে আসবে আসবে আসবে আসবে আসবে আসবে আসবে যে তোমরা থুতু পালতে গেলেও চিন্তা করবো মোহাম্মদুর রসুল্লাহ থুতু কেমনে হরাইবে একদিন আসবে তোমরা চিন্তা করবে মোহাম্মদুর রসুল্লাহ হাসতে তো কেমনে হাসতে মুহাম্মদুর রসুল্লাহ ইশারা করছে তো কেমনে করতে সমুদ্র তোমাদের শরীরের কর্মগুলা যখন মোহাম্মদুল রসুল্লাহর কর্মের সাথে একটু জেট মিলা যাবে তখন তোমাদের ভিতর থেকে গায়ের তরিকা বাহির হয়ে যাবে তো গায়ের তরিকার উপরে গায়ের তরিকা দেখা তোমরা মোহাম্মদুল রসুল্লাহর তরিকার উপরে চান বেড়েওয়ালা হয়ে যাবে গায়ের তরিকার উপরে তোমাদের কত উঠবে না চান যাবে কিন্তু কত উঠবে না থাকবেও না যেরকম বিপজ্জনক জিনিস দেখলে মানুষ ঘামড়ায় যায় পরিবেশ মানুষকে যেন অসুস্থ করে ফেলে তোমরা বাইরের তরিকার দ্বারা চিকা দিয়া বলতেছে কি মোহাম্মদ তরিফে ছেড়ে দিব না যায় না যেদিন বাইতুল মকাদ্দার স্বাধীন হইতে এই তো আমরা রোজার আগে যেদিন স্বাধীন হইতে বাইতুল মকদার যেদিন স্বাধীন হইতে ওই দিন শর্ত লাগাইছে আলেমরা চাবি আমরা সবাই বলবো না আমাদের কিতাবে লেখা আছে চাবি আমিরুল মুহমিলিন লেখে আর শুধু আমিরুল মুহমিলিন হইলেও হইব না আমাদের কিতাবে ওনার গুণাবলি লেখা আছে মাথার আগা থেকে নিয়ান পায়ের তালুর নিচ পর্যন্ত লেখা আছে উনি কিরকম হবে পুরা একটা শরীরের নকশা দেওয়া আছে আমাদের কিতাবে উনি কিরকম হবে এই জন্য অমর রবি নবুতের কয় গান দুনিয়া তো আসেনে তখন হুজু চান হয়ে গেছে অমর রদি আল্লাহ অল্প কিছু দিনের ছোট বড় ভিতরে তো উনি ঘটতেছে মোদীর মক্কায় একটু সরাইতে হবে বলে না সরানো যাবে না বলে তুমি একটু সরাও না আমি একটু দেখি তোমাকে দেখা অনেকক্ষণ দেখছে একটু ওই হাত হুট লাগা লাগায় উপরে হাতা তাকা শ্বাস নিয়ে বলতে চায়ে তোমারি করল লোকজন জমা হয়ে গেছে অবশ্য সবক মানুষ নবী কি চিনে না তিনশো সাইটের পূজারই নবী কি চিনবো নবী তো হয়নি এখনো নবী আখের তৃতীয় করিব হবে চাবি ওনাকে দিবে সব লেখা আছে আসবে। ওই সময় সমস্ত দুনিয়ার সম্ভ্রান্ত ব্যক্তিরা স্বামে বাস করত স্বামে শাম এখনো দেখার মতন হয়েছে শাম পুরা সাম একটা অংশ চোখ লাগার মত। এরিয়ার চোখ লাগার মতো মনে হয় যে এলাকাটাকে সাজাই যদি না সাজাই তো আল্লাহ পুরান এই শব্দ বলতেন না পারু না হারামিদিল করে বলতেন না বুঝানো যাবেন আপনাদেরকে না দেখলে তো বুঝবেন না শখই তো রাখেন না প্রত্যেকে দেখবেন শকই তো নাই কারণ শখ নাই যদি শখ থাকে যদি থাকে মন্দির মন গ্রাম্প করতে শখ যদি থাকে ওর জন্য রাইট না দিন দিন না যখন বাড়িতে বসে আসার জন্য তখন মনে চায় পাইলটে ধাক্কা দিয়ে ফালা দিয়ে নিজে চালাই বা চালাই কি ফেলেন সাত ঘন্টা রাখো দিকদার থেকে আমি ঠিক না এমন জমির স্বামের সারা দুনিয়ার সংক্রান্ত ব্যক্তিরা তখন সামনে নির্বাচিত করতেন সামে বাস করতে এখন যে নিউ থাকে খুব প্যারিসে থাকে সিডনিতে থাকে এক দেশ নির্বাচিত করতে তখন সারা দুনিয়া সংক্রান্তদের গাঁটি ছিল সাম আসলেই শাম দেখার মতো দেখ যেন বানা রাখছেন একটা আঞ্চি বাড়বেন যেটা তিন তিন হাতে পারবেন আর ভাঙবেন ও ভাইন আপনি কখন যে আল্লাহের না কিনে সেও ভিতর দিকটা বাইরে এলান বাইরে তো এরকম ভিতরে মনে হয় যেন কি কালীন দুনিয়ার সমস্ত কালীদের কালার ফেন জাফরানের কালার ফেন গোলাপের কালার ফেন দশ থেকে বারোটা কালার এর ভিতরে আল্লাহ সাজা ভাঙবেন আর যখন মুখে দিবেন খালি ঠোটটা দিয়ে চাপ দিবেন ভিতরে চলে যাব অর্থ আল্লাহ এরকম ব্যাচ মানায় চাল নিশা গেছে আরে হিরোইনের নিশা জাল লাগছে তিন মিটে গেছে না গলায় বলা হয়েছে কেন ওর কাছে মার গ মার গলা প্রিয় না ও নিশা ঢুকে যেতে হিরোইনের আসনি পাঠাইবেন কোথায় আমার তো নিশায় ঢুকে গেছে তাহলে কিরাম যেহেতু আইসা বলতো ইয়ার্লাহ আমাদের তো নিশায় ঢুকে গেছে মদিনের কোর্সা আমাদের ভাল লাগে না কোথায় পাঠাইবেন পাঠান কোন জায়গায় সেই তো বলেন কোথায় সেই হবে বলেন আরে তোমাদের বাগান থাকুক না বাগান বাগান বাগানের জায়গায় ও তোমাদের ঘর বলে ঘর ঘরের জায়গায় বলে তোমাদের বিবিরা বলে দিদিরা দিদির জায়গায় বলে তোমাদের বাচ্চারা বলে বাচ্চা বাচ্চার জায়গায় বলে তোমাদের কারবার বলে কারবার কারবারের জায়গায় সব তার জায়গায় আমাদেরকে কোথায় পাঠাইবেন বলেন পাঠান কি বলেন এটাই তো বলেন সাহাবেন যে রাস্ত উটের উপরে উঠবে উনি রসি টানবে হ্যাঁ এখন তো কাদা আর কাদা কি করবে জুতা খুলছে খুললা বোবল তোলেছে এক হাতে উটের রশি ধরছে আরেখ খতে যে হাতে গোগল ঝুকাইতে ধরছে জুতা ওই ভাত দিয়ে কাপড় উচ্চা করে এখন আটটা সীমান্তের দিকে বাড়তেছে আর ঢুকতেছে দেখতেছে আর বলতেছে উটের উপরে কে বলে গোলাম বলে নিচে কে বলে আমি ওর মুখ মেলিন বলে একটা মেলা গেছে উনি দূরে আসছে দৌড়া আচ্ছা সালাম দিচ্ছে সালাম আমি তাড়াতাড়ি এই অবস্থায় দেখলে কেউ আপনাকে পছন্দ করবে না দিদা এই কাপড়টা খোলেন আমিও একটা নিয়েছি এটা একটু পড়েন বলতে দেরি আর চিৎকার দিতে দেরি হয় নাই চিৎকার দিতে ইসলামী একদিনের ছোরে পরিবর্তন চড়ে আসে আব্বাহ তো ইসলামের মাধ্যমে ইজ্জত দিতে কে কি বলে তার দেখার বিষয় আমার আব্দুল আস নদিয়াল নিজে বলতেছে তো আছি আমি উন্মুখ মিনি না আমি উন্মুখ মিনি না কামেলা আমি ওনার সামনে আসি না নিজেকে লুকায় না জানি আবার রাগ হয়ে কি বোঝাতে ভাইও বেড়ে এটা সমস্ত কর্ম মোহাম্মদুর রসুল্লাহর তরিকা শূন্য অনুযায়ী যেটা হল মোহাম্মদ রসুল হলো শরীরের সমস্ত কর্মকে মোহাম্মদুর রসুল্লাহ শূন্য অনুযায়ী করার জন্য তারা গায়ের তরিকা বাহির হবে গায়ের তরিকা এটা ছাড়া গায়ের তরিকা বাহির হবে না আর মোহাম্মদুর রসুলুল্লাহর তরিকা যখন পুরা হবে তো আল্লাহর তৃতীয় দাবি পুরা হয়ে যাবে প্রথম দাবি হইল কিউর ইমান তৃতীয় দাবি হলো শরীর তোমাদেরকে দিতি শরীর তোমাদেরকে দিতি এটা সমস্ত কর্ম মোহাম্মদুর রসুল্লাহর তরিকা অনুযায়ী হইতে হবে দেখা মোহাম্মদুর রসুল্লাহ তরিকা অনুযায়ী হাসা মোহাম্মদুল রসুল্লাহর মতো চাওয়া মোহাম্মদুল রসুল্লার মতো ইশারা মোহাম্মদুর রসুল্লার মতো বসা মোহাম্মদুর রসুল্লাহর মতো অর্থেকটা কর্ম মোহাম্মদুর রসুল্লাহর মতো যখন হবে তো আমার দাবি পুরা হয়ে যাবে দ্বিতীয় দাবি যেটা হল শরীরের বদল ইমান হল আকলের বদল আর বদল হলো কি মোহাম্মদুর রসুল্লাহ তরিকা এই তরিকার থাকবে তর্বিতরি এই জন্য সাহাবাহামে জুটা নিয়েই ওনাদের আমাদের ফ্রাগের ভিতরে এই দুইটি লেখা থাকতো দাওয়া ইলাহা ইল্ল্লাহ মোহাম্মদুল রসুল্লাহ আমাদের দাওয়াত এই দুইটা আমাদের দাওয়াত ইলাহা না আমাদের দাওয়াত হইল মোহাম্মদুল্লাহ দুটা আমাদের দাওয়াত এটার যারা গাইরের তরিকা বাহির হবে ও কোনদিন গাইরের তরিকার উপরে আমাদের জানো লাগবে না আমাদের মানও লাগবে না আমাদের সময়ও লাগবে না আমাদের কিছুই লাগবে না আমাদের চক্ষুও লাগবে না আমাদের ঈশ্বারও লাগবে না আমাদের চোখ উঠানো লাগবে না যখন এই দুই দাবি পুরা হয়ে যাবে আর পাখি থাকবে তৃতীয় দাবি এটাও যখন পুরা হয়ে যাবে তো আল্লাহ দুনিয়া হাসানাওয়ালা এরকম দিবে এরকম দিবে এরকম দিবে এরকম দিবে এরকম দিবে এরকম দিবে এরকম দিবে হাসানা ওয়ালা এরকম দুনিয়া দিবে বলে ওই দুনিয়ার বাদশা ওই দুনিয়ার রাজত্ব ওয়াল এক রাজাকে দেখা সারা দুনিয়ার মানুষ ইসলামের ভিতরে ঢুকবে ওরকম একজন ব্যক্তিত্বকে রেখা আবু হানিব রহমতুল্লের জানাজা রেখা নব্বই হাজার খ্রিস্টান মুসলমান ওনার জানাজা রেখা জানাজা ওনার জানাজা থেকে বেড়েছে খানায় আবু আনীবদুল্লাহ জানা যায় যখন বেরিয়েছে ওনার জানা যায় খ্রিস্টানরা দেখা নব্বই হাজার খ্রিস্টান এক ভিতরে বলেন একজন একটা মুসলমান একজন একজন আবু মঙ্গোলীয় চীনের ভিতরে ছিল মঙ্গোলিয়া আদের চীন কিন্তু মঙ্গোলীয় চীনের মধ্যে মঙ্গোলিয়া আলাদা রাষ্ট্ররা কিন্তু মঙ্গোলিয়া চীনের অংশ চীনের পুরো চীন পুরো মঙ্গোলিয়া আর এরকম মুসলমান যে মঙ্গোলিয়ারা পুরা এশিয়া শুধু জাপান স্বাধীন করতে পারেন নাই কোরিয়া পর্যন্ত দুটো কোরিয়া শাসন করছেন মঙ্গলরা এই মঙ্গলরা আমাদের দেশ স্বাধীন করতেন। মোগল সরা এই পট্টির ভিতরে সব ইসলামকে মুঘলরা ঢুকাইছেন আর মুঘলদেরই একজন সন্তান কে আবু আলমগীর যে ভতুয়ায় আলমগীর লেখে ওনারই এক সন্তানকে আলমগীর মুঘলদের সন্তানরা যে ভতুয় আলমগীর রেখা আবু হানিফার মোধাবের জন্য সবচেয়ে বড় ওরা জন্য ভতুয়ার কিতাব আরবিতে রেখা চলে গেছেন ভতুয় মোহাম্মদুল রসুল সাথে মিলে আসবে তখন তার তাকে দেখা মানুষ বুঝলান হবে যে তাকে দেখবে সেই ইচ্ছা বেরোবে হয়তো সে দেখবে নাহলে তাকে দেখবে এই জন্য দেখত সে ইসলামে ঢুকত আর কি বলতো এইটা স্টেশনে দাঁড়িয়েছে এক হিন্দু আইসা বলতে হাত বানান বলে কেন বলে আমি মুসলমান হনু বলে কেন বলে আপনার চেহারা দেখা। আমি এই কথা উপনীত যে এটা চেহারা হইতেই পারে মিথ্যাবাদী চেহারা হইতেই পারে না কোথায় যাবে ট্রেনে চলতেছে ট্রেনে ট্রেনে ওই জমানার ইংরেজ জজ তার হাতে মুসলমান হতেছে আর বলতেছে তোমার চেহারাটা এই কথা আমাকে বুঝে গেছে যে এটা মিথ্যাবাদী চেহারা হইতেই পারে না তার সব কিছু হইতে চলে সাথে এরকম মিল ছিল এটার দ্বারা তরিকা বাজে হবে যেমানের দ্বারা মোহাম্মদ সুন্নস আমার ভিতরে আসতে থাকবে এটার দ্বারা ইমান আসবে মোহাম্মদ রসুল যে যত দিবে এটা দ্বারা মোহাম্মদ রসুল তরিকা আর শূন্য চার ভিতরে আসতে থাকবে আর আল্লাহ নবির শূন্য চার ভিতরে আসবে বেরে দোস্ত বেরে দেরে দল্লাহ নিজেই ভয়লা দিচ্ছেন তোমার গুণা আমি গুণা ভাববই না মানে কি মানে কি তোমার গুণা মাফ করবো মাফ করু মানে কি এটা আমাদেরও বাসায় যদি বুঝাইতে চাই এটা সহজ বাসায় হতে হইল তোর গুণা গুনাই না অর্থ এইবার বোঝা গেছে যে তোর গুনা গুনাই না আল্লাহ ফিরে দেখুন আল্লাহ তোফরানকে আগে আনছে জুনুদকে পরে নিছে আগে নিয়ে আমাদেরকে পরে আমি আগে দাঁড়ায় থাকবো তুই গুণা কখন কর এই আমি আমি অপেক্ষমা তোর গুণা হইতে থাকবে মাফ হইতে থাকবে মাফ হইতে থাকবে মানে তোর গুনা নেই চতুর্থ তৃতীয় তৃতীয় তৃতীয় তোমাকে আমি রুহ দিচ্ছি রু তোমাকে আমি কি দিচ্ছি রু রু রু রু যত তুমি দুনিয়াতে চাও রুহকে করতে পারবে না বিদায় তোমার জন্য আমি আখেরাত রাখছি তুমি আখেরাতে দাওয়াত দিতে থাকো রুহের বদন হয়ে যাবে তোমার রূহকে আমি আখেরাতে পরিচিত্ত করে থাকবো এই জন্যই পুরানি বলছে মা আত্মীয় হঠান্ত তোমার মনে যাচাবে তোমার চোখে যা লাগবে বলে আলমন মা তুমি জানো না তোমার রুখে পরিতৃপ্ত করার জন্য আমি কি জানতে পাগল হইতে হইতে হইতে হুত্তের টুকরা হাতে আসছে তো বলতেছে যে এটা খাইতে গেলে ওইটা দেরি হয়ে যাবে হুত্তের টুকরা সাত দিন পরে হাতে রাখছে উদার্ত অবস্থায় হাতে রাখছে যে একটু কমরকে সেরা করে না এটা চাবাইতে গেলে ওইটা দেরি হয়ে যাবে তোকে চাপানো ছাড়া যেতে পারে কিন্তু ওইটা ছাড়া যেতে পারে না তোকে বিসর্জন দেওয়া দিতে পারে কিন্তু ওইটা বিসর্জনই তো আমার রু হবে। ঘুরতে টুকরা উঠেছে আর টিকা হারছে আর হচ্ছে আমি জান্ন পেছু গ্রাম পাইতেছি করে চানিয়া জানা পরিপৃপ্তি বেড়েছে ঠিক না রুয়ের পরিপৃপ্তি তুমি সম্ভব সম্ভব কত দিবেন কত দিবেন দিতে দিতে দিতে দিতে দিতে কত বানাইছে নিজেও জানে না তারপরও রু বলতেছে আরো চাই আরো চাই আরো চাই এগুলা তো সব হাইওয়ে দিয়ে আসে না সব বাইপাস দিয়েছে এগুলা তো তোর জন্য বিপদ হয়ে যাবে বলে আরো পাইপাস দিয়ে আসতে যাও যত বিপদ হয় হোক আমার রূপ পরিতৃপ্তি হওয়া চাই আল্লাহ বলে এখানে পরিতৃপ্তি আমি রাখি নাই এই জন্য তোমাদেরকে দাওয়ার পিছিয়ে আখেরাতের দাওয়াতের দাওয়াতের দাওয়াত আখেরাতের দাওয়াত এই জন্য প্রত্যেকটা হাবি আখেরাতের দাওয়াত দিতেছে ওনাদের কাছে দাওয়াত দাওয়াতই ছিল মোহাম্মদুল রসুল্লাহ আর আখরাতের দাওয়াত আখরাতের দাওয়াতের দ্বারা এই দুনিয়া তোমার দিলের থেকে বাকি হবে সারা দুনিয়া তোমার দিলের থেকে বাকি হবে না আর দুনিয়া যার করে ঠুকলো সে তো তাকে জাহান্নামে নিয়েই শ্বাস নিবে এর আগে সে দেবে না তো আদিতের অর্থ এরকমই মোরা যায় একশো মাঠার কেছে যখন হয়েছে আমরা নিমু তবাওয়ারাইতে একটা কাগজ লোয়া নি আমরা নিমু তবা করছে মারামারি দুই দলে সবই তো হারাইছি অগলীগা আবার মারামারিও করবি আমলেগে তো ফেরেস্ত সব হারাইতে না আবার মারামারিও কি করবো ব্যাপার সুজা রাস্তা আমার কথা দিতে হবে না ছিল ওইদিকে জমিদের কানে কানে বেড়েছে সংকীর্ণ হ যত হইতে পারত আজকে আমার হুকুম লম্বা হারতে শুরু করতে বাচ্চা শিবিরিংপা দেখে যেদিকে চাইতেছিল ওইটা এক বিঘা বেশি আমাদেরকে বুঝেইছে এক বিঘা আমি দী তোমরা যখন দৌড় লাগাইবা তোমাদেরকে কেমনে পাড়ে লাগাবো আমার তোমরা তো আমার লাগলা তোমরা তো আমার চোখের মণিদার টোকরা আমি তো তোমাদেরই সব দিচ্ছি আর কাউকে কিছুই তোমাদেরকে দিতে তোমাদের নবীকে নিয়ে তোমাদেরকে দিচ্ছি তোমাদের নবীকে নিছিস কেন হাত ওই নদী পান করা সামনে আই না এরকম আর তাও এরকম করে হারাম যদি কইতেন ঠিক আছে একটু পরে পেলেও তো বসতাম শব্দটাই উচ্চারণ করছেন হারামার উন্ম সমস্ত হারাম যে তোর মধ্যে উন্মত ছোট না লাগাবে হ্যাঁ না এই জন্য হারিতে আছে সরাতিরা পান করতে করতে করতে করতে করতে করতে করতে করতে সবার হাতের পান যখন পরিতৃপ্ত হয়ে যাবে শেষ হয়ে যাবে আল্লাহ একদিন জিজ্ঞাসা করবে পান কার হাতের বাকি আছে খুজা পায় না কারাতের বাকি আছে খালি একজন খুজা খুঁজে পাই কইটা বল কে কোল্লা এটা তো আপনি আর কেউ সালামার পান সালামার পান সালামার পান পান বললেন সব আমার পান করাবে সদাম ওনার পান করাবে আল্লাহ বলবে আমার বাকি বলে দশর খানাবে দশবে সবারে আল্লাহ বলবে আজকে আমি পান করাবো সবার মুখে আল্লাহ কেলা চুখে পান করাবে সারা দান ওই সরাবের নামি আসছে আল্লাহ সারা তহরা হুম রক্ত হুম আমি তোমাদেরকে নিজের হাতে পান করা থাকবে থাকবে ওইদিন আল্লাহ বলবে না বলবে ফলানো এই যে আমাদের জান্নাতের বল না ওই আল্লাহর মেহমানদের বল এটা আমাদের জাননাতে কোন জাননাতে ধরে নেয় ওইটা আল্লাহরতের বাগানে ধরতে হবে ওই বাগানের বই তা এমনি পাগল হয় নাই হ্যাঁ নিশা এমনি আছে না বের তো ঘুরতে ঘুরতে ঘুরতে ঘুরতে মানুষের ভিতরে এক সময় নিশা আছে ঘুরা ছাড়া ভাল লাগে না কোন ঘরের মহিলা দেখবেন বাড়িতে বাড়িতে এরকম অভ্যাস হয়ে গেছে পরের দিকে এক মাস ধরে তালানেরা কোনো পাগল ঠিক না ওই একবার একটা গরম দিয়ে ঘুরতে ঘুরতে তার নিশা নাইবাইখান এমনি পাগল হন নাই যখন আল্লাহ রে আনা হবে খাওয়া আনা হবে সব কিছু হওয়ার পরে আল্লাহ বলবে এবার আল্লাহ বলবে নিয়ে আসো আমার ভাণ্ডার ঠিকা আমার যেখানে অড্রুপ রাখা আছে ওই অড্রুপের ভিতরে পোশাক সাজানো আছে নিয়ে আসো পোশাক ওই পোশাক আমি নিজে পড়াবো সবাই গ্রামের সামনে খুঁজা খুঁজা খুব খুঁজা আমার করছে তারপরে দাঁড়ায় কি বলছে না দেখলো দেখলো যেরম আরে না না না বিশ্বাস না একটা জিনিস দেখতে দেখতে দেখতে দেখতে দেখতে দেখতে আলোচনা করতে করতে করতে করতে করতে করতে পরে কি দিনের ভিতরে এরকম নকশা আছে যে দুইটা সমান হয়ে যায় দেখা না দেখা যায় সমান হয়ে যায় চিন্তা করতে করতে করতে করতে করতে করতে চেহারাটি খেলায় চিন্তা করতে করতে করতে করতে করতে করতে এখন দেখা না দেখা কেছিলাম সব একদম আখেরাতের দাওয়া টিতে ঠিক দিতে ঠিতে আলোচনা করতে করতে করতে করতে করতে করতে করতে দিতে দিতে দিতে দিতে এখন দ্বারা কি বলছে দেখলে যেরম না দেখলে এটা সমান গেছে এটা এটা সমান হয়ে গেছে সকালে বিরাজ করতে সকাল করতো কিরকম হাক্ক দলিল কি দল্লা রসুলের সামনে বর্ণনা দিতেছে। আমি দেখতেছি এটা হইতেছে। আমি দেখতেছি ওইটা হইতেছে আমি দেখতেছি ওইটা হইতেছে আমি দেখতেছি আমি দেখতেছি সালাম হইতেছে আমি দেখতেছি হুড়া আসতেছে আমি দেখতেছি তাদের চুল ছড়াতে বলতেছে সকালে পড়ছে শুনছেন আপনি কিচ্ছা করছেন আল্লাহ রেসুল বলছেন প্রথম খোলা বাস্তবিক মুভমেন্টের সানিদ্ধ যে সে দেখুক আর না দেখুক সব সময় এইখানে ডিঙ্গা বেলা দিব ওইখানে এটা ঘটতেছে এটা রুহের মোকাবেলায় রুহের বদলা অক্ষারতের দাওয়ার দিতে দিতে দিতে দুনিয়া থেকে দিল থেকে বাইর করা তখনই সব যখন দিলে থাকবে তখন আর পাড়ানাই কোথায় যেতে হবে এটা দেখতে হবে না কোন সময় যেতে হবে এটা দেখবে না বিবি আছে এটা দেখবে না বাচ্চা আছে এটা দেখবে না কারবার আছে এটা দেখবে না গল আছে এটা দেখবে না ব্যবসা আছে এটা দেখবে না কি আছে এটা দেখবে না সব তাকে জোয়ান বানায় উড়াইয়ারি দেখবে করছে তুমি তো বিশ্বাস ওটা বসতে পারো না বলে কোরআন বেশি আমাকে বুঝে আও না কোরআন বেশি আমাকে বুঝে আমার ঘরেই মোহাম্মদর ঘর না এই ঘরে আমি থাকবো আবু এই লোকের ঘর ছিল না ঘর ওনার ঘর হ্যাঁ কয়েকদিন আগে আমি কিতাবে পেয়েছি ওনার ঘর উনি এখানে বাস করতেন কিন্তু এই ঘর আল্লাহ রতুল হিজরতের সময় এইটা থাকবে প্রথমে এই ঘরের ভিতরে এইটা ইহুদিনের কিতাবে আত্মানি কিতাবে বহুত আগে আল্লাহ লেখা দিয়া রাখবেন বাস করতেন চলতে উঠা কুলে যেমন চলো ছাইনা নিয়ে সব চলতেছে ব্যবস্থাপনা রেডি হইতেছে মনে হয় আমার কাছেই আসতেছে আমাকে নেওয়া যাবে কিন্তু আমার আরেকটা কথা কিন্তু রয়ে গেল ওইটা কি উপরের যখন ব্যবস্থাপনা সব দেখতেছেন আসতেছে আপনার কাছে আপনাকে নিয়ে যাবে তারপরে আবার কি বলেন না এখানে দাফন করো না লাশটাকে উটের উপরে রেখা চলতে থাকবা কারেক্ট এটা আবার লাশ আবার উপরে উপরে রেখে কেন্দ্রে চলে না চলতে থাকবা আরেকটা আশাও বাকি রয়ে গেছে কেননা আশাই তো আমাকে তাই না এখানে আনতে আশার মিশাই তো এখানে আছে আরেকটা আশার বিষয় পুরো হবে তো কি করব। তোমাদের শেষ সীমান্ত যেখানে হবে ওইখানে কিছুই ঘটবে না ঘটছেন কিছু লাশ বুঝবেও না ঘটবেও না কিচ্ছুই হবে না ওইটার চিন্তা তোমাদের করতে হবে না কিন্তু আমার আশা এখনো হয়ে গেছে আমার নিঃশা এখনো পুরা হয় না। সেই দিশা কি সে সীমান্তে আমাকে দাপন করবে যখন ইস্তাম্বুলে পড়ছে সীমান্তের দিকা ইস্তাম্বুল বহুত ইস্তাম্বুলে যখন পড়ছে সে সীমানা রাজধানী স্বাধীন হয়ে গেছে পুরা দেশ স্বাধীন ওইখানে দাফন করা হয়েছে বলতে এই আশা তোমার কেন বলে কামতের দিন যেন বলতে পারি নিশায় আমাকে এতটুকু পাবল করতে জীবিত যতদিন ছিলাম তোর রাস্তায় চলতি মৃত্যু হয়ে গেছে তো আমার লাশও ওই নিশায় আবু আলিরুবের নিশা মূল পর্যন্ত শেষ করে নেয় নিশা তার কবরকে আরো শত মাস দূরে নিয়ে দাপন করে আসছে আপনি যদি আমাদের নিশা থাকতে বেড়ে মিশা নাই মিলাই সমস্ত টাকাটা বুঝাইতে হইতেছে সমস্ত কিছু করতে হইতেছে আর যদি প্রথম খোদার প্রথম খোদার যদি নেশা লেগে যেত তাহলে কারো বুঝাইতে হইত না কারো বুঝতে হইত না নিজেই বসত আর নিজেই দৌড়াইতে থাকত টাকাটা পেশ করতে হইত না নিজের টাকাটা পয়দা করা যে পেশ হইত এই টাকাটাতে আমি দেশ আমাকে কোথায় পাঠাইবেন বলেন বলে বেড়ে দস্ত যদি আমার কথা বুঝে আইসা থাকে हमार कथा जी पूजा था शटर भा बस दरकार ना यून कहर दरकार जो पूजा ताजमार ठिका देश खाने बड़रा ता स्थिर करत ट करोक जत ट हूक जे समय होक के करकम आश करते तैयार आरो कय टा बि राजी जे बस बोलने हमी राजी যেই কয়দিনের জন্য বলবে আমি রাজি এটার জন্য আমি তোয়ারাচি আমার ভিতরের নিশাকে আমি যাগায়া আমি প্রস্তুত এটার জন্য কে কে আছেন দাঁড়ান তো দেখি দাঁড়ান আরো আরো